بسم الله الرحمن الرحيم وقالوا لن تمسنا النار إلا أياما معدودة قل أتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده أم تقولون على الله ما لا تعلمون بريوس উপস্থাপিত হচ্ছে জালালাইন তারা বলতো হাতে গোনা কয়েকদিন ছাড়া জাহান্নাম আমাদেরকে বেশি স্পর্শ করবেন ইয়ে আমার মা দ্বারা উদ্দেশ্য কি হোসান উল্লাহ একটা রেওয়ায়তাবেক তাফসিল করতেছেন যে চল্লিশ দিন এক রেওয়ায় আরেক রেওয়ায় মাত্র সাত দিন কত সাত দিন এই একটা কথা ছিল যে দুনিয়ার বয়স হলো সাত হাজার হবে সাত হাজার বছর হবে প্রতি সাত হা এক হাজার বছরের মোকাবেলায় আমাদেরকে আল্লাহ তালা জাহান নামে একদিন মাত্র রাখবেন সেই হিসাবে সাত দিন একটু রেওয়াজে আসছি তার যে দিনে হয়েছে যে রেওয়াজটাকে সেটা হলো আয়ামা মাহুদা মানে হলো যেটা গতকালকে বলছিলাম যে তাদের ধারণা ছিল হজরত মোসা আলী ইসলামের দিন মনসুখ নাই তো সেই হিসাবে তারা মোসা আলী ইসলামের দিনের উপরে আসে মানে দিনে হকের উপর আছে আসা আলী ইসলামের সঙ্গে কুফুরি করার কারণেও তারা কাফের হয় নাই হজর সাল আলী হাসলামের সঙ্গে করার কারণেও তারা কাফের হয়নি আর স্বাভাবিক নিয়ম হল যে কোনো ওমেন যদি ইমান থাকে আর কোনো গুণা করে ফেলে তাহলে সে অনন্তকালের জন্য জান্নাতি হবে তবে জান্নাতে হওয়ার আগে অল্প কিছুদিন জাহান্নামে যাবে তো জাহান্নামে যত দীর্ঘ সময়ই থাকুক কিন্তু জান্নাতে যাওয়ার পরে যেহেতু জান্নাতে যাওয়ার পরে থাকবে অনন্তকাল অনন্তকালের তুলনায় জাহান্নামে যতদিনই থাকুক সেটা আইয়ামে মে মা আলুদাই হবে সেই হিসেবে তারা বলছে এবার আল্লাহ তসুসাল্লামকে বলতেছেন যে আপনি বলেন তোমরা কি আল্লাহর কাছ থেকে কোনো অঙ্গীকার নিয়েছ তোমরা কি আল্লাহর কাছ থেকে কোনো অঙ্গীকার নিয়েছি যে আল্লাহ তার সে অঙ্গীকার এর বিপরীত করবেন না আল্লাহ তালাতে সে অঙ্গীকার ভঙ্গ করবেন না আত্মা খাজতুম আসলে ছিল আত্মা খাজুম হামজায় ওসল হামজায় ইস্তেফাম ছিল হুজিফা মিনহু হামজাতুল ওয়াসলি আত্তা খাজতুম ছিল তো দ্বিতীয় যে হামজাটা হামজায় ওয়াসল সেটাকে ফেলে দেওয়া হয়েছে ইস্তেকনা হাম ইস্তেফাম হামজায় ইস্তেফাম থাকার কারণে এর প্রয়োজন বাকি নেই তাই যেহেতু হামজায় ওয়াসলটা আনাই হয় একদাবি শকুন পড়া যায় না এজন্য তো যেহেতু হামজা ওয়সলের পূর্বে হামজায় ইস্তেফাম এসে গেছে অতএব হামজায় ইস্তেফাম তো হামজা ওসলের কাছ ছেড়ে দিতেছে এর জন্যে কারণে উচ্চারণের মধ্যে কখনো কখনো এখানে দেওয়া হয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে এই ব্যাপারে কোনো অঙ্গীকার কি তোমরা আল্লাহর কাছ থেকে নিয়েছ যে তোমাদেরকে আল্লাহ তালা আইয়ামে মাহদুদা ছাড়া জাহার নামে রাখবেন না ফলে ইউকিফল্লাহ আহদা যে আল্লাহ তার কৃত অঙ্গীকার কখনোই ভঙ্গ করবেন না ফলে ইয়ুক লিফ আল্লাহ আহদা এখানে যে ফাটা আছে ফাটাকে যদি শর্তে মাহজুফের যা বলা হয় তাহলে এ ফায়ের আগে দিয়ে একটা শর্ত মাহজুব বলতে হবে দেখো চার নম্বর হাসিয়ার মধ্যে শর্তটা দেয়া আছে তার অঙ্গীকার ভঙ্গ করবেন না কিন্তু এমনটা তো হয় নাই লাম ওই যেটা তো এনকারি মানে এমনটা তো হয় নাই বরং হাতিগত হইলো আমের মন কাতে আহ বল তা কলু না আল্লাহ হিমা আল্লাহ মন তোমরা আল্লাহর ব্যাপারে এমন কথা বলছো যা তোমরা জানো না এরপরে জাবে দিতেছেন যে আল্লাহ তা কোন খাস সম্প্রদায়ের সাথে আল্লাহ তালার কোনো হুসুসি তা নাই যে এই মানুষগুলো বা তাদের বংশধর যত দূর যাবে এরা যত অন্যায় কাজে করুক আমি তাদেরকে ছেড়ে দেব এমন কোনো বিশেষ তাল্লুক আল্লাহ কোনো ব্যক্তির সাথেও নাই কোনো জামাতের সাথেও নাই বরং আল্লাহ তাহলে কায়দা হলো যে ভালো কাজ করবে সে যে সম্প্রদায় করবে জান্নাতি হবে অন্যায় কাজ করবে জাহান্নকে অবশ্যই স্পর্শ করবে অন্যায় কাজ করবে সই আদান উদ্দেশ্য হল শির আহাতহি খতি আলো তার করিনা যে ব্যক্তি অন্যায় কাজ করবে পাপ কাজ করবে তার সেই অন্যায় তাকে ঘিরে ফেলবে আহা তৎ বিহি তার সেই অন্যায় তাকে ঘিরে ফেলবেল ইফরাকলাই এখানেও আতিয়া দ্বারা উদ্দেশ্য হল সিরক জিন্স হিসেবে হলে সব সির্ক কুকুরতে একই আর জমা হলে তো তার অপরাধ তাকে ঘিরে ফেলবে ঘিরে ফেলবে তার উপরে একদম প্রবল হয়ে যাবে এবং তার সেই গুনা তাকে সব দিক থেকে বেষ্টন করে ফেলবে অন্যায় কাজ করবে এবং তার সেই অন্যায় তাকে ঘিরে ফেলবে ঘিরে তার উপরও প্রবল হয়ে যাবে সব দিক থেকে তাকে বেষ্টন করে ফেলবে পাপটা পাপটা তার সব দিক থেকে ঘিরে ফেলবে বেষ্টন ফেলবে কি মতরিক অবস্থায় মারা গেছে তো কেউ যদি শিরিফ অবস্থায় মারা যায় তাহলে তার কোনো থাকে না কোনো নাকামল থাকে না তাহলে যেন শিরিফটায় তার পুরো জিন্দগিটাকে ঘিরে ফেলল আর যদি কোনো নাকাম আর যদি ইমাম থাকে ইমাম যদি থাকে ইমাম থাকার সঙ্গে কেউ যদি অন্যায় কাজ করতে থাকে তাহলে অন্যায় কাজ ইমানের কারণে তার পুরো জিন্দগিটাকে ঘিরতে পারে না কারণ একটা খায়ের বড় একটা খায়ের তো এটা যেহেতু আছে তার সে যত অন্যায় কাজ করুক তার ভিতরে খায়ের আছে আর যদি শেরিক করে ফেলে কেউ কুপুরি করে ফেলে তাহলে তার ভিতরে কোনো খায়েরই থাকে না পুরোটা একদম কালো হয়ে গেছে পুরোটা কালো হয়ে গেছে তো কেউ যদি শেরিপ করে তাহলে তার যেহেতু কোনো ন্যাকামল বাকি থাকে না তাহলে যেন একটা কালো একটা রেখা তার পুরো জীবনটাকে ঘিরে ফেললো কিন্তু এটার মধ্যে কোনো খায়ের নাই একেবারে নাই আর যদি ইমাম থাকে তাহলে ইমাম থাকলে তাহলে ইমান একটা আলো তো আসে বৃত্ত কল্পনা করো ইমান যেহেতু আছে। ইমান একটা আলো আসে এরপরে আরো অন্ধকার অন্যান্য কবিরা গুণাগুনা আলো যেহেতু আসে অতএব কালো রেখাটায় যেন তার পুরো জীবনটাকে ঘিরতে পারে না এটা বলল তাহলে এখানে পরে যে বলতেছে এই পরে যে আল্লাহ তারা যে খবরটা দিতেছে এই খবরটাই হলো কারি না যে ওই কাসাবা সাইয়াতান এটা দ্বারা উদ্দেশ্য হলো শিরক কারণ কেউ যদি শিরক অন্যায় না করে তাহলে সে অনন্তকালের জন্য জাহান্নামী হয় আর অপরাধ না করলে ওই অন্য কোনো এক অপরাধের এটা বলা যায় না যে আহাতাত বিহি খাতিয়াতু ফা উলাইকা اصحابুন নার হুম ফিহা খালিদুন রুইয়া ফিহি মানা মান এই যে ফিহা খালিদুন হুম আবার খালিদুন আবার উলাইকা এই জায়গাগুলোতে মান এর মানার করা হয়েছে ওই যে মান কাসা মানুষ এখান থেকে যে শিক্ষাটা আমরা পাই সেটা হলো পুরোনা কিলিমে বহু জায়গায় এটা আল্লাহ বলবেন সামনে আসতেছেন যে কোন বিশেষ জামাত এর সাথে আল্লাহ তালার খুসুসি কোনো তাল্লুক নাই যে এই জামাত এরা এক সময় যদি আল্লাহ তালার অনেক প্রিয় পাত্র ছিল সবসময়ই তারা প্রিয় পাত্র থাকবে এইটা কোনো এটা কখনই হবে না মানে কোন বিশেষ জামাতের সাথে বিশেষ কোনো তা আল্লুক আল্লাহ যে এরা সবসময় আমার প্রিয় থাকবে শুধু এদের নামটা যারা ধারণ করবে তারাই আমার প্রিয় হবে কখনোই না এই যে ইহুদি জাতি এরা একটা সময় আল্লাহ তালা কাছে কত প্রিয় ছিল আল আবনা উল্লাহ বলা হইত তাদেরকে আউলিয়া ই বলে সেট করা হইত কিন্তু সেই মানুষগুলোই আফিরুজ্জামান নবী যখন আসছে এই মানুষগুলো দুনিয়ার সব জাতির মধ্যে সবচেয়ে ঘৃণীত জাতি হয়েছে আল্লাহ তাল কাছে মগধুব আলী তাই না অথচ এই মানুষগুলোই এই এই জাতিটাই একটা সময় ছিল ওই জমানার সবচেয়ে প্রিয় জাতি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জাতিটা এই মানুষগুলো এরা এখনো নিজেদেরকে দাবি করতেছে আমরা সেই জাতিটাই কিন্তু কাজের সাথে তাদের কোনো তো আল্লোক এই মানুষগুলো হয়ে গেছে মগধুবি আলী এটার থেকে আল্লাহ তালা একটা আদত বোঝা যায় আদাতুল্লহ সুন্লহ ওই যে ওলাম তাজিদারি সুন্লাহ মানে সুন্নাতুল্লাহ হল যে আল্লাহ তা আল্লাহ তালার মাহবুবী মাহবুব হওয়া না হওয়া এটা তা আল্লোক কাজের সাথে আমলের সাথে এটা কোনো বিশেষ জামাতের সাথে এরকম সম্পর্ক না নামের সাথে এরকম সম্পর্ক এটা থেকে আমাদেরকেই শিক্ষাটা দেয়া হইতেছে যে কখনোই যেন এটা না হয় যে তোমরা নিজেদেরকে কোনো একটা জামাতের সাথে সংশ্লিষ্ট বলে দাবি করতেছো আর ওরা হয়তো একটা সময় আল্লাহর প্রিয় ছিল আর তোমরা শুধু নামের কারণে মনে করতে সব মানুষকে দেওয়া হয়ে গেছে। যে নাম নিয়ে তোমরা বড়াই করোনা কিচ্ছুই হবে না একবার কারো বংশ যদি তাকে নিচে নামিয়ে দেয় তার কারণ আমল যদি তাকে পিছিয়ে ফেলে দেয় তার বংশীয় মর্যাদা গৌরব এটাই তাকে আগে বাড়াতে পারবে না আগে বাড়াতে পারবে না এই জন্য প্রত্যেক জামাতের এটা ভাবা চাই যে আমি আহলে হক আমি আল্লাহর কাছে প্রিয় এটার মেয়ে এটা না যে আমাদের বড়রা আল্লাহর প্রিয় ছিল না এটা না এটা তো হলো ইহুদিসুলভ কথা বরং দেখার বিষয় হল যে আমাদের বড়রা আল্লাহর প্রিয় ছিল সেটা যদি হয় বাস্তবে কি কি কাজ তাদের মধ্যে ছিল সেই কাজগুলো আমাদের মধ্যে আসে কিনা আমাদের মধ্যে যদি থাকে আলহামদুলিল্লাহ আর না থাকে তুলুসী দিত আল্লুকের কারণে কিচ্ছু হবে না একেবারেদের বড়রা আসলে আল্লাহর কাছে অনেক অনেক প্রিয় ছিল কিন্তু এখন আল্লাহর কাছে সবচেয়ে জাতি জাতি এরা। আল্লাহ ওই মদিনার ইহুদি যারা তাদেরকে স্মরণ করাই দিয়েছে যে আমি তো তোমাদেরকে হুকুম দিয়েছিলাম এখানে আল্লাহ তালা প্রথমে পাঁচটা এরপরে তিনটা হুকুমের কথা বলবেনা মি আকাদানি ইসরা এই মোট আটটা বহাল আছে ওকুলনা আমি তাদেরকে বলেছিলাম তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করোনা আবুদু না আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না খাবার ইয়া কিন্তু সেটা আনন্দু নাতে শাহজাহ আসছেন আনলাইন হলো ওই যে তাফসির করতে গিয়ে বলছেন যে এটা যদিও জুমলায় খাবার কিন্তু বিমা আনান নাহি এটার একটা তাইদ হিসাবে আনলাইন যে লুদি এটা কেরাতের মধ্যে আসে নিজের থেকে আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না দুই নম্বর নাম্বার দুই গুলোর মধ্যে যেটা আল্লাহর হুকুম এটাকে যেহেতু আলাদা করে উল্লেখ করা হয়েছে দ্বারা বোঝানো হয়েছে যে থাকে তাহলে সেটা আলাদা করা হয়েছে একসাথ করবে দ্বিতীয় হুকুম হলো এক সান কাদের সাথে করা হবে এখানে কয়েক কয়েকজনের নাম বলা হবে কয়টা ফিরা হয়েছে এখানে চারটা ওয়ালিদাইন জিল কোরবা ইয়াতামা মাসাকিন মানুষের সাথে প্রথমে এই কেরাতটা ধরতেছেন আবু আমরাল কেরাত যেটা হাসানা হোসনাটা তিনি পরে বলবেন মানুষের সাথে সাথে সুন্দর কথা বলো দেখো কথা বলাটা কতটা গুরুত্বপূর্ণ বহাল আছে আমাদের এখানো বহাল আছে রাখো এটা মানে কথা বলার ব্যাপারে আলাদা হেদায়ত আছে আপনি আমার বান্দাদেরকে বলে দেন দেখো রবুল আলমিন আমাদেরকে কথা বলবো কিভাবে এটা শিখাই দিচ্ছে বলে দেন তারা যেন ওই কথাটা বলে যেটা আহসানা কোন জায়গায় আসছে কৌলাম কোনো জায়গায় আসছে আর এই আয়টা হলো সবচেয়ে আহসান যেসান ওই কালিমাটা যেন না হলে কারো দিলে আঘাত পড়বে এমন কথা তো আগের থেকেই বা কথা যেটা বলবো সেটা হাসান না আহসান তাহলে হাসানটা বাদ দিয়ে তুমি আহসানটা বল কথা বলার ব্যাপারে কতটা তাকি কি এটা আল্লাহ সবাবে জাহরি হলো মা বাবা এই জন্য আনা হাসি সেখানে কথা বলার হেদায়তটা কেন জিতেছে এটা এই জন্য জিতেছে শরীফে আসছে যে প্রত্যেকদিন বেলা। সব অঙ্গ প্রত্যঙ্গ বনিয়দমে সব অঙ্গ প্রত্যঙ্গ জিব্বাকে বলতে থাকে ইত্তাকিল্লা হাফি না আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় কর তুমি যদি তুমি যদি সঠিক পথ থেকে সরে যাও তাহলে আমাদের অবস্থা তাই হবে আর তুমি যদি ঠিক থাকে তাহলে আমাদের অবস্থা ঠিক থাকে জিব্বাটা আসলে এমনই মানে কাউকে যদি আল্লাহ তালা জিব্বা হেফাজত করার তফিক দিয়ে ফেলে তার অঙ্গ প্রত্যঙ্গ এমনি ঠিক হয়ে যাবে একটা রেওয়াজ মেস করে তোমরা পড়বা ইনসা লম্বা একটা রেওয়াজ আসছে হুজুর সালামেদায়ত দিয়েছেন অনেক লম্বা বেশ লম্বা হেদায়ত দিচ্ছেন লম্বা হেদায়ত দেওয়ার পরে হুজুরে বলতেছে যে সবগুলোর উপরে আমল করার সহায়ক একটা জিনিসকে আমি তোমাকে বলবো সব অনেকগুলো বলার পরে বলতেছে যে সবগুলো কাজের সহায়ক তোমাকে একটা জিনিসকে বলবো পরে বলেন ইহারসোল বলেন্লাহ আলি নিজের জিব্বাটা ধরে বলতেছে তুমি হেফাজত করতে ইয়া হুজুর হুজুরে ধমক দিদি এরপরে হুজুরে বলছে যে অধিকাংশ মানুষকে তো জাহান নামে ফেলবে তার জিব্বার কারণেই ফেলা হবে জিব্বার কারণেই ফেলা হবে ওহাল নাস। যে খাদি তার লজ্জাস্থানে হেফাজত করবে আর হেফাজত করবে এই দুইটা কাজ করলে আমি তারাতে নেওয়ার জামিন হইতেছি কাজ কি শুধু এই দুইটাই অমাবার কাজ কিছু না তার মানে দুটা জিনিস কে যদি হেফাজত করতে পারে তাহলে এই লোকা যে নামাজ ছাড়বে না এটা বলতে হবে না এই লোকা যে হজ ছাড়বে না জাকাত ছাড়বে না জেহাদ ছাড়বে না তারপরে সে যে পর্দা করবে কিছু যে করবে এটা নিশ্চিত এই জন্য হুজুরের দুইটার উপরে আসমাল রাহুল গুরুত্বপূর্ণ হুকুম হলো কথাটা যদি দিনই বা দুনিয়াবি আনফা হয় তাহলে বলা হবে আর যদি নাফে হয় না এটা রিয়াজা কোথাও আসছে মানে কথাটা যদি নাফে হয় বা আনফা হয় তা হলে বলা হবে আর যদি এটা নাফে আনফা না দর বা আদর দু দিক বরাবর হয় তাহলে বলাই হবে মানে কথাটা নফা যদি হবে এটা জানা থাকে তাহলে বলা হবে আর যদি নফা জানা নাই অথবা শখ আছে তাহলে বলা হবে না এই কথাটা বলে রিয়াজুসহিনে হাদিস টানসে ওই যে আখির ফাল ইয়াকুল মানে কথা বললে ভালোটা বলবে সে তফিক দান করে জিব্বাটা হেফাজত করা জরুরি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন দেখ এখানে আহাম যে পাঁচটা হুকুম যেটার কথা ওই ইহুদিদেরকে স্মরণ করাই দিছে একটা হলো কৌলে হাসান দ্বারা উদ্দেশ্যের সালাম সালাম এগুলো কেটে দিও ওই পাশের তে আসলে সহি আমাদের কাতেব সাহেব যারা কাতে সাহেব না কাতেব আলী ওরা আলসেবি করে সাল্লি হাসাল্লামটাকে এইভাবে সালাম লেখা রাখে জীবনী মুক্তা সার করে জানার জন্য চমৎকার হায়াতি তাবে আইনের মধ্যে একদম প্রথম জীবনীটা হলো আকাবিন আবি রাবাহ ওনার জীবনীটের মধ্যে এই জাতীয় একটা ইয়া কথা আছে उन्नी अन्य जन के बते हैं जसलाब जरा तथार बेपारे खूब सतर्क थकत सुरक्षित बद दीरा चार धरण कि पांच धरण कथा बार्ता बतें सम्भवतः चार धरणा के मह तेलावाल रेवायत हादी आए अमरुबिल माहरूफ नाह मनकार और एक हल जीविका उपार्ज्ने प्रयोजन कथा बार्ता जेटा হায় সাহাব সোহরমিন হায় তাব বাংলা বের হয়েছে আলুর কাপাল আলুর মিছিল নামে আমার তো রাস্তা থেকে পারলে আরবিটা কিনা পড়ো আর না হলে বাংলাতেই করো যার যেটা ইয়া হয় তো চলো নাসি হলিনা হাসানা হলে হইতেই পারে যদি খবর বানানো হয় তাহলে তাকি বেড়ে যায় না মানে কথাটা যেন একবার মুজাসম হোসেন কে এইভাবে মোত্তেব এটা না কথাটাই যেন হোসেন এই দুইটার মধ্যে তফাত থাকে তফাতটা হলো একটা হলো মনে করো একটা খাবার পাক করা হলো এটার মধ্যে মানে মিঠা মিঠা খাবার আর একটা হলো মিষ্টিটা মিষ্টিটা মিষ্টিটা হলো একদম পুরোটাই হলো মিষ্টি এটা হলো জাইদু আদলুন একবার জাইদুন আলু মানে তার মধ্যে আদলের অস্পটা একটু আসে একটা হলো চিনি দিয়ে একটা খাবার তৈরি করছে তো সেই খাবারটাকে মিষ্টি বানানো হয়েছে এটা মিষ্টিটা একবার গোল্লাটা পুরোটাই হলো মিষ্টি এটা হলো জাইদুন আলুন এটা হলো কৌলুন হসনুন একবার গোটা মিষ্টিটা বলছে কথা যেটা বলবো এটার জন্য একবার পুরো গোটা হোসনটা হয় সাধারণ শিরোনাম হয় এবার এবার ইয়া তুমা তোমরা এই অঙ্গীকারটা গ্রহণও করেছিলেন্লা এরপর তা পূরণ করা থেকে মুখ ফিরিয়ে নিয়েছ توالايتم اي اعرضتم عن الوفاء بالميثاق ايه ده توالايتم فيه الالتفات عن الغيبه وجه আগে থেকে বলা হইছে اذ ميثاق بني ইসরাইল بني ইসরাইল বলা হইছে সেটা না গায়বের ثم توالايتم فيه التفات عن الغيبه والمراد اباؤهم এরা যারা উদ্দেশ্য নেতাদের বাবা তাদের সবাই তো উদ্দেশ্য মধ্যকার অল্প কিছু মানুষ ছাড়া অল্প কিছু লোক ছাড়া সবাই মুখ ফিরিয়ে নিয়ে তোমরা তা থেকে মুখ ফিরিয়েই নিয়ে তোমরা এ ব্যাপারে অবাধ্য অবাধ্যম তোমাদের পূর্বপুরুষের মত যেহেতু তাই না উদ্দেশ্য আবাহ আবাদের কথা হলো এবার তোমাদের ব্যাপারে বলতেছেন মুসানিফে যে ব্যাপার করতেছেন তোমরাও তা থেকে মুখ ফিরিয়ে রেখেছ তোমাদের হালাত এটা তোমার আর অন্যরা এটার মানাটা বলেন তাহ্ এটা থেকে হাল এটার হলো তোমরা তোমরা বলতে এখন যারা আসো তারাও তোমাদের পুরপুরুষরাও তোমাদের অল্প কিছু মানুষ ছাড়া সবাই এই তাও বিধান থেকে মুখ ফিরে নিয়েছে। আর আর তোমরা এমনি তোমাদের এরাজ। এটা এই জন্য বলা হয়েছে যে অনেক সময় এমনটা হইতে পারে না যে একটা মানুষ সে তাকে বলা হইতেছে যে তুমি চুরি করছো কিন্তু বাস্তবে তার অভ্যাসটা চুরি না তুমি চুরি করছো কিন্তু আসলে তুমি চুর না আর আরেজনকে বলা হয় তুমি চুরি করছো আর আসলে তোমরা চুরি এ ধর এই কথাটা হলে এই এই ধরনের যে তোমরা এই মিসা থেকে মুখ ফিরে নিয়েছো আং মো আরিধুন আর তোমাদের হালাতটা আসলে এমনই এই কথাটা বুঝছো না। মানে তাওয়াল্লা হলো ফেইল এটা তো দাম এবং বোঝাবে না এটা তো একটা ফেল উদুতে আসছে তাওয়াল্লি একবার হলেই তাওয়াল্লাহুম হয়ে যাবে কিন্তু মো আরিদুনটা হাল বুঝাই দিয়েছে তোমাদের হালাতটাই এমন হালাতটাই এমন দুইটা <coughs> সাধারণত ইমানের পরে মতে চলা আর ইতায় জাকাতের কথাটা আসে সাধারণত হলো এবার আরো তিনটা ওই সময়টির কথা স্মরণ করো আকা দানা মিথা যখন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছি যে তোমরা রক্ত প্রবাহিত করবে না তোমরা ইহুদিরা একে অপরকে হত্যা করবে না এই বিধানটা আমাদের এখানে আছে ওলা এত আংফুসাকুম তোমরা একে অপরকে নিজেদের ঘর বাড়ি থেকে বের করে দেবে না ওলা এত আং ফুসাকুম মিং এই দুইটা হুকুমের কথা আসছে এখানে একদম আর আরেকটা হুকুমের কথা স্পষ্টভাবে আসে নেই তবে সেখানে সামনে আসতেছে দুইটা হুকুম হলো যে তোমরা একে অপরকে হত্যা করবে না কোনো ইহুদি কাউকে হত্যা করবে না অন্যায় ভাবে এবং কোনো ইহুদি তার নিজের জাতি ভাইকে অন্যায় ভাবে নিজেদের ঘর থেকে বের করে দেবে না দুটা হুকুম তিন নম্বর হুকুম হলো তোমাদের কোনো জাতি ভাই যদি তোমাদের শত্রুর হাতে আটকা পরে বন্দি হয় তাহলে তোমরা ফিদিয়া দিয়ে তাকে মুক্ত করে নিয়ে আসবে ওই হুকুম হলো তিনটা একটা হলো হত্যা করবে না হলো কাউকে বের করবে না যদি শত্রু হাতে বন্দী হয়ে যায় তাহলে তাকে অবশ্যই ফিদিয়া দিয়ে নিয়ে আসবে হলো প্রথমে দুটা হুকুম বললেন আসলে এখানে তিনোটা হুকুমই বলা উদ্দেশ্য পরেরটাকেই সারাদান বলবে এই অঙ্গীকারটা তোমরা গ্রহণ করে নিয়েছিলে সাধু না তোমরা নিজেদের উপর সাক্ষী ছিল তোমরা নিজেদের উপর সাক্ষী ছিল এর পরে তোমাদের অবস্থা গুলো কি বলতেছে লোক সকল তোমরা ই তোল না একদল লোককে ঘর বাড়ি থেকে বের করে একটা মুসলিম প্রথমে ধরছেন আর আমরা যেটা পড়ি সেটা সামনে বলবেন ছিল কি ছিল আসলের মধ্যে তাটা ছিল সেই তাটাকে জাম করা হয়েছে তো হয়ে গেছে সঙ্গে সেই সুরতে তা একটাকে হজ হয়েছে কি হবে এটা তোমাদের নিজেদের লোকদের বিরুদ্ধে তোমরা নিজেদের লোকদের বিরুদ্ধে সহায়তা করো তাদেরকে সহায়তা করো অন্যদেরকে ফলটা মা হাজু তা তাজা হারো আদা আকুম আর আলহিম মানে হলো আলা মিনকুম। তোমরা তোমাদেরই একদল লোকের বিপক্ষে শত্রুদেরকে সহায়তা করো ইতমি বিলি রুদান অন্যায় এবং সীমা লঙ্ঘন করে বিলিয়া আচ্ছা এখানে কথাটা একটু শুনে নাও বলতে আয়াতের এই নজরুলের প্রেক্ষাপটটা হলো যে মদিনার মধ্যে ইয়হুদিদের তিনটা কবিলা ছিল যারা সবাই ইয়ামান থেকে আসছে নবী আখির জামান মদিনায় আসবে তারা সেটা মদিনার হালাত দেখে বুঝতে পারছে তারা রসুল সাল্লামকে যেন এলে নসর করতে পারে ইমান আনতে পারে জন্য আগেই আসে বসে তিনটা কবিলা বনিকায় নৌকা বনুল নজির তিনটা বনু কায় নৌকা বন বনু বনুকর তো মদিনার মধ্যে ছিল মদিনার মদিনার আমরা ছিল মুশিদ মূর্তি পূজা করত এদের মধ্যে দুটা কবিলা ছিল খাজরাজ। কবিলা যারা মদিনার স্থানীয় এরা নিজেদের মধ্যে দীর্ঘকাল ধরে ঝগড়া করতেছে যুদ্ধ করতেছে প্রায় একশো বছর পর্যন্ত ঝগড়া করছে ওটের পানি খাওয়া কেন্দ্র করে তো যেহেতু ইহুদিরাও এখানে ছিল আর ওই সময়কার রেওয়াজই এমন ছিল যে প্রত্যেক গোত্র আলাদা আলাদা থাকতো না এরা কয়েকটা গোত্র মিলে একটা চুক্তি করতো সহযোগিতার একটা চুক্তি করতো দ্বিপাক্ষিক চুক্তি চুক্তিরা ধরন এটা হতো যে আপনার সাথে আমি মিললাম অতএব সব ব্যাপারে আমি আপনার সহায়তা করবো আপনিও আমাকে সহায়তা করব শত্রুর হামলা তো দেখুন হইতোই তো চুক্তির ইয়েটা ছিল যে যদি আপনার উপরে কেউ হামলা করে তাহলে আমি আপনাকে সহায়তা করব। আমার উপরে কেউ যদি হইলাজ যারা সাথে বনি নাজির মিলিত হয়েছে আর আউস কবিলা আউসের সাথে বনি কোরাইজা মিলিত হয়েছে এতটুকু একবার সহিবায়তের মধ্যে আসছে মানে যেটা একবারে এতে ফাঁকি আর বনি কাইনুকা কাদের সাথে মিলছে এটার ব্যাপারে দুই রকম রেওয়ায়ত রেওয়া বনি কায়নোকা তারা সাথে মিলিত হয়েছে বনি কাইনুকা খাজ সাথে মিলিত হয়েছে আর বনি নজির এরা মিলিত হয়েছে বনি নজির মিলিত হয়েছে আউসের সাথে আর ওদিক দিয়ে কোরআ যেত আউসের সাথে আসি তাহলে বনি নজির আর বনি করায় এরা যে দুইজন ভাগ এই একটা ফাঁকি রেওয়াজ নজির হলিত হয়েছে আর বনি আর বনী কাইনতার ব্যাপারটা রেওয়াজ মুখালিফ আসছে মধ্যে গেছে তো একেবারে যেটা আসছে যে ওই নাজির এরা যেমন মিলিত হয়েছে তারাও খাজ রাজার সাথে মিলিত হয়েছে আচ্ছা দুইটা রেয়াত্র খোলা করে বলি একটা রেওয়া নজির আর করায়জা নজির আর করায়জা এরা নজির খাজরাজের সাথে আউসের সাথে এটা মুসালামে করবেন এটাই মানে খাজরাজ নজির আর করায়জা আউস এটা এখানে মুসান বলবেন আর বনিক সাথে এই দুইটা রেবায় তাই নৌকা একটা রেবায় হলো বনি কোরাইজা এরা খাজরাজের সাথে মিলিত হয়েছে তার মানে খাজরাজের সাথে দুই কাবিলা দুই কবিলা হলো আর বাকি দুইটা হলো আউসের সাথে কায় নৌকা হলো বানি খাজরাদের সাথে কায় হলো খাজরাদের সাথে আর বাকি দুইটা কবিলা যে নজির আর বানী করায়জা এরা হলো আউসের সাথে কথা হয়েছে এখানে মুসালে যেটাকে তার চিঠি দিয়েছেন সেটা হলো সুরপ যেটা মুসাল্লাম এটা মনে রাখলে হাজরাজ নজির আর কফ আর আলিফ বানানটা এইভাবে আরকি খা নুন কালিফ খান না আর ব্যাপারটা হলো একটা রেবাটা হলো দ্বিতীয়টা নজিরের সাথে মিলে আর নজির দুলে ফাজরাজ আর দিক দিয়ে কোরাইসা আউসের সাথে তো আর আরেকটা রেওয়াজ হলো কায় নৌকা আর নজির এরা আলাদা না বলবো না কায় নোকা আর হাজরাজ হলো আলাদা আর বাকি যে দুইটা আছে ঘটনা যেটা হইতিরা ছিল তারা যেহেতু পরস্পরে যুদ্ধ করত তো তাদের সাথে তো ইহুদিদের দুইটা কবিলা আছে বা তিনটা কবিলা আছে তো যেহেতু তাদের সাথে সহযোগিতামূলক চুক্তি ছিল এই যখন আউসিরা খাজরাজের উপরে গিয়ে হামলা করতো তখন ওই তাদের বন্ধুরা গিয়ে তাদের সঙ্গে হামলা করতেন করতে গিয়েছে নজিরও কিছু মারা যায় নজিরদের হাতে মারা যায় আবার এরা যদি ওই পক্ষের উপরে জয়লাভ করে তাহলে তাদেরকে এলাকা থেকে বের করে দেয় এলাকা থেকে বের করে দিতে গেলে ইহুদি এই পাশে যারা আছে তারাও তো ওই পাশের কিছু ইহুদিদেরকে বের করে দিতেছে না ইহুদিদের হাতে ইহুদিরা এখরাজ হইতেছে না তো এই দুইটা কাজ তারা ব্যাপক ব্যাপকভাবে করতেছে মানে নিজেরা নিজেদেরকে হত্যা করতেছে নিজেরা নিজেদের লোকদেরকে এখরাজ করতেছে কিন্তু কিন্তু যদি কোন এক পক্ষ জয়লাভ করতো আর তাদের হাতে ইহুদি কিছু ধরা পড়ে যেত তাহলে প্রত্যেকেই নিজেদের শত্রুদের হাতে যে সকল ইহুদিরা ধরা পড়ে গেছে মনে এই পক্ষে যারা ইহুদিরা আছে ওরা যদি দেখতো যে আমাদের কিছু লোক ওই পক্ষে গিয়ে ধরা পড়ে গেছে তখন তারা তাদেরকে মুক্তিপণ দিয়ে ছুড়াই আনতো মুক্তিপণ দিয়ে ছুটায় নিয়ে আসতো তো আরবরা তাদেরকে বলতো যে কি ব্যাপার আপনারা যদি এদের বিরুদ্ধে যুদ্ধ করেন আবার এদেরকে এখরাজও করেন আবার মুক্তিপণ দিয়ে ছুটায় আনেন তো তারা বলতো যে আমরা এটা করি আসলে তাওরাতে রাতে হুকুম আসছে যে যে যদি তোমাদের কেউ বন্দী হয়ে যায় তাহলে তাদেরকে মুক্তিপণ দিয়ে ছুটে আনবা আল্লাহর হুকুম পালন করতে হয় না এই জন্য করি আর কি তো বলতো তাহলে এটা যদি করেন তাহলে আবার যুদ্ধ করেন কেন তাদের বিরুদ্ধে হায়া আইয়াস্তাদিল্লাফো লাফা ওনা আমাদের বন্ধুরা আর যেটা সুবিধাজনক না এটা তারা বাদ দিতেছে এটাকে আল্লাহ তা আল ইমাম বিবাহ কিতাব কুফুর বিবাহ কিতাব বলে তা করতেছে এই কথাটা বলতেছে তো হুকুম কয়টা এখানে বলো তিনটা এরপরে হুকুম তারা যদি তারা আসিরের জমাটাই আসিরের জমা ও ইয়া তু কুম উ আসর প্রথমে মোসান এই মুজার রাদের ক্যারাকটা ধরতেছেন তাফ দু হুম তাহলে তোমরা তাদেরকে মুক্তিপণ দিয়ে মুক্ত করে থাকো। তাহলে তোমরা তাদেরকে মুক্তিপণ দিয়ে মুক্ত করে থাকো তুফা দুহুম মিনাল আশ্রি বিল মাল আও মালি মাল অথবা অন্য কোনো কিছু দিয়ে মুক্ত বন্দি বিনিময় করে তোমরা তাদেরকে সেই বন্দিত্ব থেকে মুক্ত করে থাকো মিম্মা আহিদা ইলাইহিম এটাও সকল হুকুমের অন্তর্ভুক্ত যেগুলোর ব্যাপারে তাদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়েছিল হারাম ছিল তাদেরকে বের করাটাই হারাম ছিল তো এইভাবে জমাটা ছিল করা যাবে অথবা স্বাভাবিকভাবে করা যাও অথচ তাদেরকে বের করাটা তোমাদের উপর হারামের যে তোমরা তোমাদেরই মধ্য থেকে কিছু লোককে তাদের ঘর বাড়ি থেকে বের করে দাও অথচ এটা তোমাদের উপরে হারাম এবার এইভাবে তর্জোমারা হয়ে যাবে এই বুঝছো না। অথচ এটা তোমাদের উপর হারাম আর যদি এটাকে যেভাবে আসছে তাহলে তোমাদের কেউ যখন বন্দি হয়ে আসে তখন তোমরা তাকে মুক্তিপণ দিয়ে মুক্ত করো অথচ বের কেন করছো বের করছে করছটা কি যুদ্ধ কেন করছো যুদ্ধ না করলে তো এটা দরকারই পড়তো না এই কথাটা বুঝছো মহারমা জুহম মুক্তি মানে তুর্কি হাইসি ও আগের সাথে পরের সাথে কোনটা হলো ফিদা। তারা আউসের সাথে সহযোগিতা মূলক চুক্তিতে আবদ্ধ ছিল করাই মনি করায় তারা আউসের সাথে সহযোগিতা মূলক চুক্তিতে আবদ্ধ ছিল তারা ছিল যুদ্ধ করতো দিয়া রাহু তারা নিজেদের লোকদের বাড়ি ঘর নষ্ট করত এবং তাদেরকে তাড়িয়ে দিত ইউজুবু দিয়া রাহুম এহুম জমিটা কার দিকে ফিরছে তখন তাদেরকে আবার মুক্তিপণ দিয়ে তাদেরকে মুক্ত করে নিয়ে আসতো ও ইদা সু যখন তাদেরকে জিজ্ঞেস করা হতো লিমা তোকাতিলু না হুম তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ কেন করো আবার তাদের মুক্তিপণ কেনে দাও কলের নির্দেশ দেওয়া হয়েছে আমাদের সহযোগীরা লাঞ্ছিত হবে এই লজ্জায় আমরা তাদের সহায়তা করি আমাদের সহযোগী যাদের সাথে আমাদের এই চুক্তি হয়ে গেছে জোট হয়ে গেছে তারা হেরে যাবে আমাদের কাছে সরম লাগে এই যদিও দিনও সরিয়েছে নাই কিন্তু সাথে তো হয় কিতাব ওয়া চাকরু না তাহলে কি তোমরা কিতাবের কিছু অংশের উপর ইমান রাখো আর কিছু অংশের প্রতি কুখুরি করো কেও তারা কুখুরি করে তারা এটা কি তারা অস্বীকার করতো যে আমাদের তাও নাই এটা যে আমাদের জাতি ভাইদের বিরুদ্ধে যুদ্ধই করা যাবে না অথবা তাদেরকে খারাজ করা যাবে না এটা নাই এই রাতেই নাই তারা বলতো মানে তারা সরা কুফরি করত সরা কুফরি করতো না কিন্তু আমালান এই আমালন কাজটা যেটা এটা এটাকে আল্লাহ তালা কুফুর শব্দ দিয়ে তাড় করছে। এই থেকে বোঝা যায় যে কুফর এটা সবসময় কউলি না কুফর কউলি যেমন আছে কুফুরে আমলিও আছে এটা আকিদের একটা মাস খালা যে একজনকে কাফের বলার জন্য সে কুফুরি কথা বলতে হবে তারপরে এটা এখানে তাদের আমলটাকে কুফুর শব্দ দিতে আবির করতেছে আপাতি বা কিতাব কিতাবের কিছু অংশ মানো কিছুর উপর ইমান আনো আর কিছু অংশকে কুফুরি করো কিছু কুফুরি করো তো বাহাজুল কিতাব কোনটা মানে যেটা মানতেছে এটার উপরে তাদের জন্য আর যেটা মানতেছে না এই তর্কে আমলটাকে এটার দ্বারা কি বোঝা গেল যে কোন একটা লোক সে যদি কোন একটা আমলকে মৌখিক ভাবে এনকার করে না কিন্তু সে আমলান একদম তরক করে দিছে তাহলে এই ব্যক্তির ব্যাপারে এটা বলা হবে যে সে যদি মৌখিক এনকার করতে তাহলে যা হইতো আমলান্তর করার কারণে হুকুম এটাই হবে একেবারে হুকুম একদম এটাই হবে আচ্ছাটা আরেক আরেকটু স্পষ্ট করে বুঝো ইমানের জন্য যেমন জরুরি ইমানের জন্য যেমন জরুরি যে তাস্তিক তাস্তিক বিল জিনান আবার এক বিল লিসান এটা যেমন জরুরি কুফুরের জন্য ব্যাপার তেমনই ইমান হওয়ার জন্য শুধু তাস্তিক না যে সকল বিষয়ের উপর ইমান বিশ্বাস করে বিষয়টা এমনই কিন্তু সে কখনোই মুগ্ধি স্বীকার করে না কারোর সামনে সে প্রকাশ করে না মুসলমানদের দলভুক্ত সে নিজেকে বানিয়ে নেয় না তাহলে সে মুসলমান হবে এই কথা মুসলমান হবে আবু তালেব তিনি মন থেকে একজন মুসলমানের মানসিকতাটা যেমন হওয়া দরকার আবু তালেবের মানসিকতা এমন না রসুল সাল আলিয়াকে নবী নবী বরহক মানত কিন্তু তিনি মুখ দিয়ে স্বীকার করে নাই নিজেদেরকে মুসলমান দলের অন্তর্ভুক্ত করে নেয় নাই এই জন্য ওনার হুকুমটা একদম পুরো আবুজাহের মতো তাই না ঠিক তেমনিভাবে মদিনাতে যে সকল ইয়াহুদিরা ছিল তারা রসুলসল্লাহ আলি হাসলামের ব্যাপারে বাস্তব যে আকিদাটা এটা তাদের দিলের ভিতরে ছিল না সামনে আসতেছে সবসময় কি স্বীকার করতো না তারা সবসময় কি অস্বীকার করতো তাই পিছনে গেছে না যে তাদের আঁকড়ে যখন আসা বলতো তো বলতো যে তোমরা নবীর এত হকের আছে কিন্তু তারপরেও তারা কাফের এটা তারা কি বোঝা গেল যে কোন একজন ব্যক্তি মুসলমান হওয়ার জন্য শুধু ইসলাম যেই জিনিসগুলোকে মানতে বলে এগুলো মানলে মুসলমান এই কথাগুলো শুধু মনে মানলে হবে না আবার মাঝে মধ্যে মুখে স্বীকার করলেও হবে না বরং সে স্থায়ীভাবে স্বীকার করতে হবে এবং মুখ দিয়ে স্থায়ীভাবে স্বীকার করে নিতে হবে এবং মানুষের সামনেটা প্রকাশ করতে হবে এবং যারা মুসলমান নিজেকে তাদের দলভুক্ত বানিয়ে নিতে হবে এ সবগুলো কথা রেজতে মা হলে তারপরে একটা লোক মুসলমান হোক শুধু মুখে মাঝে মধ্যে স্বীকার করে তারপরে সে মুসলমান হবে না কারণ একদম অফাতের সময় একটা শের বলছিল আছে। মনে নাই আমি মৃত্যুর পরে যদি মানুষ আমাকে তিরস্কার করবে এই আশঙ্কাটা না থাকতো তাহলে অবশ্যই আমি তোমার কালিমাটা পড়ে তোমাকে খুশি করতাম এই যে এই কথারা বলে যদি কালিমাটা পড়ে নাই কিন্তু পড়ার মতো হয়ে গেছে না পড়ার মতো হয়ে গেছে না আর রসুল সাল আলী হাসপাততের জন্য কি পরিমাণ কুরবানি কি পরিমানের দ্বারা দ্বারা যদি দিনের বিরাট কাজ হয় তাহলে এটা প্রমাণ না যে সে আল্লাহ তালা গেছে অনেক বড় প্রিয় মানুষ বাস্তবে আবু তালেবের ওয়াক হয়তো তোমরা আগে পড়ছো সিরাতের কিতাবে ছোট্ট পিচি কিতাবে বড় কিতাবে এখন পরে দেবো এখন তো মোটামুটি বয়স বড় হয়ে গেছে কত কোরবানি দিয়েছেন আবু তালে শুধু খাতিরে সব নিজে বরণ করে নিচ্ছেন কিন্তু ফরজ এই অকাট্ট বিধানটা মানা ইমানের ইমানের একটা যুজ তত সেই বিধানটা শুধু আমি মন থেকে মানি এতটুকু ইমানের জন্য কাফি না বরং ইমানটা মন থেকে মানি মুখ প্রকাশ করতে হবে অনেকের কাছে এটা প্রকাশ করতে হবে এবং এতটুকু প্রকাশ করতে হবে যে আমি এই বিধানটা যারা পালন করতেছে তাদের সঙ্গে আমিও আছি তাদের সঙ্গে আমিও আছি যদি ওনাকে হয়তো কাজে মিলতে মিলতে পারতেছে না আমিও তাদের সাথে আছি এটা হলে বলা হবে যে সে ইসলাম মানতেছে বা ইসলামের কোনো একটা বিধান সে মানতেছে আর এটা যদি না হয় তাহলে তো না মানার মতোই হবে না মানার মতোই হবে যারা মনে কর প্রকাশ্যে ইসলামের যে সকল বিধানগুলোকে অস্বীকার করতেছে অস্বীকার করে না মানে এগুলোর বিরোধিতা করতেছে তাদেরকে তুমি যদি জিজ্ঞেস করো কাছে গিয়ে বলো যে এই হুকুমটা যে কোরআন শিবা সেটিকে আপনি মানেন না তোমার কাছে কি মনে হয় সেকে অস্বীকার করবে মুখ রূপরা অস্বীকার করবে মানে যারা মনে করো ওই যে পর্দা বা এই স্পষ্ট যে সকল বিধানগুলোর যে এইগুলোর ব্যাপারে এমন কথা বলতেছে যেটা করান খেলা। এই লোকগুলোর কাছে গিয়ে তুমি যদি বলো যে এই বিধানটা তো কোরআন শিপারে সুরা বাঁকর মধ্যে আসছে আপনাকে সুরা বাঁকা ইয়ারটা অস্বীকার করে সে কি বলবে সে কি বলবে আমি অস্বীকার করি সেটা তামিল করে ফেলবে তা সব তাবিলের কারণে যদি কুফুর সরে যায় এরা আসলে পূজা করতো আল্লাহরই আর এদের ব্যাপারে তাদের ধারণা ছিল যে এরা আল্লাহ তা প্রিয় কিছু মাখলো এদেরকে যদি আমি আমরা পূজা করতে পারি তাহলে এরা আমাদেরকে আমাদের যে মেইন মাকসাদ যে আল্লাহ নৈকট্য লাভ করা সেই মেইন মাকসাদ পর্যন্ত এই মূর্তি আমাদেরকে পৌঁছাই দেবে এদের কথাটাকে আল্লাহ নকল করে একদম করে কথাটা আল্লাহ তালা যেভাবে নকল করছে বাস্তবটা তো নাকি কোরআন নকল একদম পুরা মিয়া মিয়ালা না এবার না মানে তাদের মনোভাবটা এটাই ছিল মা না আবুদুহম ইল্লাহি জুল্ফা আমরা এদের পূজা আর কোন উদ্দেশ্যে করি না একটাই উদ্দেশ্য যে এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহ আল্লাহ হয়েছে এক্লাসের কমতি আছে তাদের এক্লাসের আসলে কমতি নাই ওই যে একটা কথা বলা হয় যে এক্লাস হইলে সব উল্টা আল্লাহ করে দিব এত সোজা না এক্লাস কাফের দের এই জায়গার মধ্যে ছিল কিন্তু সব আমল আল্লাহ তাল কাছে আমল হওয়ার জন্য দুইটা জিনিসের কথা দিলেছিল রবাহ আলমিনের তাকার রুবের রকবত মক্কার দিলেছিল হাত তাকে আবু জাহেলের দিলেছিল তুমি চিন্তা করো আবু জাহেল সে তোমরা পড়ছো না বদলের যুদ্ধে বদলের যুদ্ধে যখন যাইতেছে সে কারণে এবং সে যে বলতেছে তোমার কাছে কি মনে হয় তার দিলের মধ্যে যদি এই কথাটা থাকতো যে আমি সেই লোকটা তাহলে সেইভাবে কারা শরীরে গিলাপ ধরে এই কথাটা দোয়া করতো তার মানে তার ইয়াটা ওই হলো এটাই যে এই লোকটা এসে তো আসল যে কাজটার উপর আমরা ছিলাম সবাই মিলে মিশে আসি আল্লাহের সাথে থাকা মূর্তি পূজার মাধ্যমে আল্লাহ তালা তা রূপ হাসিল করা এটা একদম সুন্দর মতো থাকবে কি এখলাস এরকম তার মানে শুধু এখলাস এটা নাজাদের জন্য কাফি না জন্য কাকিমাস এই যে একটা ভাবনা বুঝি না সীতা এই জাতীয় তো চলো তো যে কথাটা বলতেছিলাম যে ইমানের জন্য জরুরি হলো তসদিক এটাও জরুরি নিজেকে দলভুক্ত করে নিতে হবে নতুবা কাজ হবে না কাজ হবে না তারা করতো মাঝে মধ্যে হুজুর সাল আলী হাসলামের খেদমত করতো এক বাচ্চা মানে মাঝে মধ্যে আসতো হুজুরের কাজ কাজ করতো এর কাছে হতো ভালো লাগতো সে অসুস্থ হয়েছে হুজুরের কাছে এক সাহাবি হিসাব ওই ছেলেটা তো অসুস্থ হুজুরে তারা ওই ছেলেটা দেখতে গেছে হুজুর যখন বলছে যে কালিমা পড়ার জন্য এবার সে তার বাবার দিকে তাকাইছে বাবা কি বলে বাবা বলছে আতিয়া আবল কাসম আতিয়া আবুল কাস হুজুরের কোনুল কাসেম না বাবা বলছে আতিয়া আবল কাস মেনে না কি পরিমান নারাজ আল্লাহ জাহির করতেছে এটা তারা আসলে ওই আমরে মুস্তারাক যে জিনিসগুলো আল্লাহ তালা বোঝানোর উদ্দেশ্য এই ধরনের ওয়াক বলে তো আসলে আমরে মুস্তারাক বোঝানোর উদ্দেশ্য যে ইমান ইমানের জন্য জরুরি হলো তাসদিকান এটা জরুরি কোন একটা কাজ কেউ যদি সে আমালান করে না কিন্তু যারা এনকার করে তাদের আমলটাও তার মতো তাহলে সমান সমানই হবে মানে যারা একবারে মুখ দিয়ে অস্বীকার করে তাদের কাজ যা আরেকজনের মুখ দিয়ে অস্বীকার করে না কিন্তু তার কাজটাও তাহলে ইন্দ সমান সমানি হবে أفتؤمنون ببعض الكتاب وتكفرونا ببعض تُم ركيه كتابر كتام شوكي بششكورر كتام شوكي كتام شوكي كفري كروكي وهو ترك القتل والإخراج والمظاهرة فما جزاء من يفعل ذلك منكم إلا خز في الحياة الدنيا اتفاقنا اقترى ما نحن جهي لقاء عملا عملا ترك كولا دي دي دي دي ما نحن قولا انكر كولنا كنت عملا بقدي فل دي دي এই লোকটা ওই কাস্টার প্রতি ইমাম নাই তার একটা এই শর্তটা আছে মানে নাদামত নাই তার ভিতরে আর যদি নাদামত থাকে তাহলে তার ব্যাপারে বলা হবে যে সে মূর্তা কাবে মানে একটা কাজ সেটা করুনিও কিন্তু সে এটা আমালান করতেছে না তাহলে তাকে কা এটা বলা যাবে না আর যদি নাদামতের হালাতও নাই বরং জোর আতের হালাতে আসে যেটা করি না তাতে কি হয়েছে তাহলে বোঝা যাবে যে সে এটা মানে কথাটা বুঝছো কিনা তোমরা এই মুজাহারা তর্কিল এখন এই কাজটা যারা করবে যে কিছু মানবে কিছু মানবে না এদের শাস্তিটা কি যে শাস্তি হলো দুই জায়গায় দুটা এরূপ কাজ যারা করবে তাদের শাস্তি আর কি হবে ইনিয়া ছাড়া করবে তাদের দুনিযা এটা বলে আল্লাহ বলতেছেন যে এদের শাস্তি হবে দুনিয়ার জীবনে লাঞ্ছনা আর তারা লাঞ্ছিত হয়েছে হত্যা করা হয়েছে ওই যে তোমাদের আহজাবে আসবে বনি হত্যা করা হয়েছে আর ওয় নফ আর বনি নজিরদেরকে দেশান্তর করা হয়েছে দেখো মিল আছে কফ আছে এলাকা থেকে বীর করে দেওয়া হয়েছে একসাথে ইলা শাম এটা না এটা নথি যারা বলছে একবারে যে তাদের তারা লাঞ্ছিত হয়েছে করায়জাকে কতল করে দেওয়া হয়েছে মানে হুজুরের জমানেজাকে কতল করে দিছে আর নফি নজির ইলা শাম ও দরবিল জিজিয়া বনির নজিরকে দেশান্তর করে সিরিয়াতে পাঠায় দেওয়া হয়েছে এবং তাদের উপরে জিজি আরোপ করা হয়েছে এটা আসলে হয়েছে হলে এইভাবে হুজুর সাল আলি আসলামের জমানায় বনির নজিরকে পাঠানো হয়েছে খাইবারে পরে হুজুরে বলে দিচ্ছেন যে একটা সময় এমন আসবে যখন তোমাদেরকে খাইবার থেকে বের করে দেওয়া হবে তো হুজুরে পাঠাইছেন তাদেরকে খাইবারে তো অমর রদি আল্লাহু আনহু জমানায় এদেরকে খাইবর থেকে তাড়াই দিয়েছে উমর রদিয়াল্লাহাম তো যখন উমর রদি আল্লাহন ফায়সালা দিয়েছেন যে তোমরা খাইবার থেকে চলে যাও সামে তখন এক বুড়াইয়াহুদি বলছিল যে উমার তোমার রসুল আমাদেরকে এখানে থাকতে দিচ্ছে তুমি বের করে দিতেছো পরমর বলছি তুমি বলো তো সত্য করে তোমার কথাটা মনে আছে না হুজুরে বলছিলো যে এখান থেকে একদিন এখান থেকে তোমাদেরকে একদিন বের করে দেওয়া হবে সে বলছে সাদাখাইয়া আমার তো হুজুরে খাইবার পর্যন্ত পাঠিয়েছিল এরপরে খাইবার থেকেও তাদেরকে উমর রদিয়া আল্লাহ না একদম বাইরে বের করে দিচ্ছে এটা বলা হয়েছে এখানে দেখো আল্লাহ দেখো না মানা এখানে মুখ দিয়ে মানা এটাকে আল্লাহ তালা বলতেছে না বরং আমালান আমালান কিতাব উল্লাহার কিছু কাজ করা কিছু কাজ না করা এটার উপর আল্লাহ তালা মোরাত্তাব করতেছেন যে আমালান কিছু কাজ তারা করত কিছু কাজ ছাড়তো এটার উপরে মোরাত্তব করতেছেন যে এটার শাস্তি তো এটাই যে তারা দুনিয়ার জীবনে লাঞ্ছিত হবে তার মানে আদাতুল্লা আল্লাহ হবে যে যে কোনো জাতির ব্যাপার এটা হবে যে তারা মানে না যেটা মানে না এটাকে তারা হয়তো মুখ দিয়েও অস্বীকার করে না কিন্তু আমলান তারা ছেড়ে দিছে হয়তো এটার জন্য নাদা না হইতে পারে নাদেম যদি হয় তাহলে তাদেরকে তো কাফের বলা হবে না অবশ্যই মৌ মেনে কিন্তু দুনিয়ার জীবনের যে লাঞ্ছনাটা এটা আসবেই আসে এটা তো আমরা অনেক আগ থেকে দেখতেও আছি একেবারে কিতাবুল্লাহ কিছু মানলো কিছু মানলো না তাহলে হায়াতের দুনিয়া এটা ঠিকই আসতেছে আর পরের অবশ্য হবে একবার যদি কাফের হয়ে যায় তাহলে আর কাফের না হলে একবার আসাদ্দ আহাব হবে তবে সেটা মুখাল্লফিনার হবে না কথাটা বুঝছো মানে কথাটা তো আম একেবারে যদি কুফুরি নিয়ে মারা যায় তাহলে একবার মুখাল্লা আর কুফুরি নিয়ে না মারা গেলেও যেহেতু মূর্তা কেবের কবিরা তো জাহান্নামে যেতেই وآخذ دعوانا للحمد لله رب العالمين